सम्पर्तम दिन सम्पर्क किसतम ना दिन बेपारे আর এখানে একত্রিত হওয়া ব্যাপারে এটাই আমাদের উদ্দেশ্য আমরা তো এখানে ছিলাম না আমরা এখানে কেন আসছি কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অল্প জন্য আমরা কেন আসছি এখানে বছর এক বছরের জন্য আমরা কেউ আসি নাই এক হাজার পাঁচ বছরের জন্য এখানে কেউ আসি নাই অল্প সময়ের জন্য আল্লাহ পান্দা হিসাবে আমাদের উপরে কি জিম্মাদারি এবং মোহাম্মুর রসুল্লাহ এই হিসাবে এই উন্মত হিসাবে আমাদের উপরে কি জিম্মেদারি এইটা যাতে আমরা বুঝতে পারি এর জন্য আমাদের এখানে একত্রিত হওয়া হর सारी ইনসানিম में হো वाला इंसान जरूर उसके सामने অকল तीन सवाल उसके जमीर उससे তিন है জমীর के হকল को দরওয়াজ देता है ফারে তিন হরক ইনসানা তালা নেতারে ভেজা হ রহচানিসিবাহ আপলে জিতনে সামনে ভেজা হকসদ কেলে মেরে সেই আলাহ নহ না ও তালা কে সে মে বন্দুকে মেদত করবহানা ও তালা তাল যায় সুহানা তালা কম পহান চাল সুবাহা তালা বেশতে হই দেখতে সারে অবহান আর মখলুক হুহ বড়ে মখলুক রসুল্লাহ সাহ্লাম জবরাম সে পুছা জবরাইল ইনসা মখলুক হ্যা লকরূকি সারে কে সারা মানে মৌজুদ হারে মফলুক ম মাস্তজনে বকা পন পন হে আল্লাহ सारे ও তালা কে মহতাজে সারে कुछ नहीं है जब तक ই হব তো আল্লাহ চা ও চলে গা उसको পনা ফাইগে मेरे मुख्तारामाजे आल्ला प्रत्येक मानुष के आकल दान कर प्रत्येक आकल वाले प्रत्येक आकल वाला व्यक्तर भरे तीन सुआल ताब समय ना तीनटावल तरह ताके सबसम प्रश्न करते थे क्या सृष्टि कर अल्लाह तला तुम्हें सृष्टि कर सृष्टि कर तुम्हेंगे क्या मरण मृत्यू पर तुम्हें कथाएं कथा थकते तीन सुवान तीन प्रश्न प्रत्येकता व्यक्तर भरे धक्का दीते थे হবে। আমি কে কেন আল্লাহ আমাকে আমাকে আল্লাহর ইবাদত বন্দীর জন্যই তৈরি করেছে আল্লাহ তালার দাসত্ব করার জন্য আল্লাহ তালার আরা করার জন্যই আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে মধ্যে আল্লাহ বলেন যার অর্থ আমি দুনিয়ার মধ্যে এমন কোন নবী পাঠাই নাই যেই নবী এই কথা বলে না যে আল্লাহ এক আল্লাহ তালার দাওয়াত দেয় না আল্লাহর পরিচয় করায় না এমন করেছি সমস্ত নবীরা এসে দুনিয়াতে আল্মা রব হিজতের পরিচয় করাইছে কে তিনি ওনার ক্ষমতা কি বলেন হুজুর আকরম সাল আলহাম যখন মেয়েরাজে গেলেন তখন দেখলেন যে একটা জন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে পূর্ব থেকে পশ্চিম দিকে যায় জিজ্ঞাসা করলেন এত বড় এটা কি পূর্ব থেকে পশ্চিম দিকে যায় বললেন যে এটা তো আল্লাহ বানানো একটা মফলুক এত বড় মতলোক বানানোর পর থেকে শুধু পূর্ব থেকে পশ্চিম দিকে এরপরে বললেন জমিন কি জন্য বানাইছেন আসমান কি জন্য বানিয়েছেন এই সব কেন আল্লাহ করেছেন সারি চিজো কোনে কুদরত বানা সারে কে সারে চিজো কাজ রুখ অ রকা सारे চিজো का হহজা আল্লাহ সেই হসমান আল্লাহ সবানা ফার্মা সামনে বামিন সামনে বলা কনসে তোরা ভালো ইনসার তাই আগে সুবাহা তালা না থামে सारे के সকাল সুহারা کے চবহারা তালাকে কুদরত সারে আল্লাহকে কবজে কুদরত হব চা জিস की चीज ফে वाला बना दे নোকসান চি ফাইলে বানা দেবহারা ও তা জমিন বর্পা কর দে ইনসানো রোক সকেন রোক সকেন্লাহ সুবাহা ও তা কি চল রা হমন্দর আল্লাহ সুবাহা ও তো से चल रहा है समंदर, ये সোনামি করিস সবহারা ও তালা বর্বাদি করা তবাই বানা দেব কৌম করি চালা তো অল্লা সবহারা ফরমা হমা সাম দিল যারি পানি কে তো হাত হালক হওয়া জামেদারী সালনা হাতে তাজাউ কিয়া নিকল গিয়া ওই রোক সকে আর সারে কে সারে জিতনে চিজে হ্যাঁ অবহানা ও তালাকে কুদরত হবহানা तरह उसको इस्तेमाल চা दे उसको ফর को बदल दे দুসরি चीज बना दे পথরি চলা के लिए চলেন ইসানা জেসানি করতে এবং ওই জিনিসের ভিতরে যে গুনা গুণ এটা আল্লাহ দান করেছেন এক একটা জিনিসের এক এক গুণ যেমন পানিতে ডুবায় আগুনে পুড়ায় চুরিতে কাটে এই জিনিসটাও আল্লাহ তৈরি করেছেন আর এর মধ্যে করেছেন আল্লাহ এটাকে ধরে রাখছেন যদি আল্লাহ এটাকে ধরে না রাখছেন তাহলে আসমান আমাদের উপরে ভেঙে পড়তো জমিন এটাকে আল্লাহ বিষাইতেন এটা যদি আল্লাহ না বিসাইতেন তাহলে আমরা সারা দুনিয়ার কিছু শেষ হয়ে যাবে আল্লাহ পানির নিচেও জমিনকে কাপায় দেন সুনামি হয় এক মিনিটের মধ্যে সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ শেষ হয়ে যায় এটা তৈরি আল্লাহ করেছেন এবং এটা আল্লাহের ভিতরে রাখছেন আল্লাহর ক্ষমতার ভিতরে চানিম আলহ সাল্লামের পৃথিবীর শুনিয়েছেন কেন কি কারণে আগুন আগুন আছে কিন্তু আল্লাহ তাই আগুনের অবাধ্য করে দিয়েছেন পানি যখন অবাধ্য হয়ে গেছে পানি যখন অবাধ্য হয়ে গেছে মানুষের কন্ট্রোলের বাইরে চলে গেছে তো সবাইকে ডুবাই पानी टा तो मानुष्टर उपकार जरूरी मानुषम दरकार उपकारी जिनला बतास के सृष्टि कर आल्ला क्षमत भल्ला चाहन तो जी के ध्वसन दस्त सुथर भर उल्ला चान तोर मध्य अल्लाह बेर करते جسلہ تعالیز قدرت صبح এটা শুধু কিচ্ছাকা তোমরা এটা বুঝে নাও ভালো করে যে সব জিনিস আমার সবজয় ক্ষুদ্রতের মধ্যে আমি চাইলে উপকারের তা উপকার করতে পারে আমি না চাইলে উপকারী জিনিস তোমার জন্য ক্ষতির কারণ হয়েছে সারে কায়ে জগা আপনি কাছে দেখো তুমি অভিষেক তুমি কি দেখো है সুহানা তল্লা কেসে পদা করি কনসার ফ্লা সুবাহা তুমে কেসে তরহ কেসে আল্লাহ সুবাহা তুমে বনাধে তিন অধে অধে হমে আর সুবাহা বনা যা বন রক পাহ কি কন র ভাই ও সবকুড়া ভিলাহ খেলে রসি দেবহানা হ্যাঁ এসব ইনসান কাজ নাই রাখা আল্লাহ সুহানা বতালা নেই হাত মে পা করি খারক হক তুমি রাজা কম তুমি উম হক তুমি জিন্দি তুমে মোত দেব ঠিকান খুব ইনসান দূসরা জমরা খাল কুম বেশক लेकिन, लेकिन, लेकिन, लेकिन हम नहीं कहते ল কে আপ के मामला করা जाता है রক ওই রোজ জায় বো রকম রোজে দে তোমার সাথে তুমার উপর আহ খান কি তুমারা কমাল নই হরুরিয়ত সরফ খান রকম নই কাহা যা জোরে জরুরিয়ত পুরা হবহানা তালা খোঁজ অ খজানো পুরো কসম জার বাদ হিসপারা শক নাই অলাম শক নই মেরে মহতারাম কথা বলেন যে আল্লাহ আপনাকে আমাকে পানিটা তো নাপাক কিন্তু সৃষ্টি করেছেন কে আল্লাহ সোভা রাহু আল্লাহ এত সুন্দর সৃষ্টি করেনা আলী ल्ला सब चे सुंदर को चेन्दर करने वाला एक फोटा नुक्र कीट थे और ये शुक्र कीट जो नी मेर रेहेमर मध्य पोछाय एक शुक्र कीट थे एक मानुष तैरिने একটা মানুষ একটা শুক্র থেকে তৈরি হয় অত্যন্ত ছোট্ট নজরে দেখা যায় না মেশিন লাগাইও দেখা যায় না এক পানির মধ্যে হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি কোটি কোটি শুক্র আল্লাহ তারা তৈরি করেছে আর তার মধ্যে থেকে একটা শুক্র দিয়ে একটা শুক্র বিন্দু দিয়ে আল্লাহ রফুল আপনাকে আমাকে তৈরি করেছে আমিও তৈরি করি দেখো আমি তোলুমা দিন খালাদ তিন অন্ধকারের মধ্যে তোমাকে সৃষ্টি এক অন্ধকার না তিন অন্ধকার অন্ধকারের মধ্যে তুমি কিছু তৈরি করো দুনিয়ার কোন মানুষ অন্ধকারের মধ্যে কিছু তৈরি করা তো সব কিছু আমি বানাইছি তোমাকে আমি বানাইছি তুমি একটু চিন্তা করো চুপির চুপ শিরুন তুমি নিজের সপ্তাহের ভিতরে তোমাকে চিন্তা করো না তুমি যদি নিজের সত্তর মধ্যে একটু চিন্তা করো তাহলে এবং শুধু আমাকে আপনাকে না দুনিয়ার প্রত্যেকটা জিনিসকে আল্লাহ এমনইভাবে সৃষ্টি করেছেন এই সৃষ্টির এই সৃষ্টি করণেওয়ালা জাত একমাত্র আল্লাহ বলে মেহবান কথা বলেন যে ভাই দোস্ত বুজুর্গ এই কথা তো আমরা সবাই স্বীকার করি এই কথা স্বীকার করতে আমাদের কারো কোনো কষ্ট নেই যে সৃষ্টি করণেওয়ালা আল্লাহ এই কথা সবাই স্বীকার করে একজন হিন্দু একজন বৌদ্ধ যেই হোক নাস্তিক মুরতাদ সবাই এই কথা স্বীকার করে যে না সৃষ্টি কর্নেওয়ালা আল্লাহ জীবন দাতা আল্লাহ তালাই আর মৃত্যুদাতা আল্লাহ মরণও আল্লাহ আল্লাহ আল্লাহ আমরা একটু কিন্তু লাগাই দিই আল্লাহ বলেন যা আমি সৃষ্টি করছি লঙ্খলা কখন তোমার কখন আরে সৃষ্টি যে আল্লাহ ওই তালাই তোমাদেরকে দান করে আমরা তো স্বীকার করি না ঠিক আছে বানিয়েছেন আল্লাহ এটা আমরা নির্দিধায় মেনে আল্লাহ ছাড়ার কেউ সৃষ্টি করে নাই এই কথার মধ্যে এসে আমাদের একটু কি গড়বড়িয়াছে এই জন্য আল্লাহ বলছেন না আমি তোমাদের হাতের মধ্যে দেই নেই অফিস তামাই মমা আগুন রিজিক আল্লাহ তালা আসমানের মধ্যে রাখছেন আল্লাহর আল্লাহর কবজার ভিতরে রাখছেন আল্লাহ যাকে রিজিক দেন সেই রিজিক পায় আমরা মনে করি শুধু খাওয়াটাই রিজিক শুধু ভাত তরকারি আর পানি যেগুলো আমরা পান করি খাই এটাই বুঝি আমাদের রিজিক মেহমান বলেন যে না রিজিক হইল তার জীবনের সব প্রয়োজন পুরা হয় তার জীবনের সমস্ত কিছু এটা তার রিজিক তার জীবনে চলার জন্য যা কিছু দরকার এই সবটাই তার বিশ্বাস যে না আমার আমি কিছু করে রিজিক কামাই করি রিজিক আমার হাতে রিজিক অমুকের হাতে রিজিক ওইটার মধ্যে নিজিক এইটার মধ্যে নিজিক ব্যবসা রিজিক দোকানে আসানজরত মরিয়ম আলাম বন্ধ কমরে কে ইবাদ बंद हुआ और তে ফোর দিল্লাহ আল্লাহ জিসক চার কথা বগৈর আসব হসবাবি দেখ রা দেব আসবাব থা বহা দেব বহা খুব না দেশ বহাদা থা এত ইমাম রহমত ইমাম রহমতো বয়ানা আদমিটির বাঁধা আয়া তো ইসন তো আল্লাহ দেতা রোজকিজো কে আমা তো নাই আহা तो তো तो तो का কাজ হক है আহা ফারবা কি ও লোক তকসিম করি উপর আহ उसको ও दे दिया उस पर সবাই দেখ हो गया হাজ চলা গিয়ে রহমেলা হজুর कुपर से আল্লাহ কথা সচ सुना আপনি हमने তো উপর में जाकर उनको বাদ মে लोगों को দাকে दिया হক বাদ আয়াদ হ্যাঁ বেহোশো মে মহতার বুজুগো মেহমান আসমানের মধ্যে রাখছেন রিজিক কে আল্লাহ জমিনের মধ্যে রাখেন নাই উনি বলেন ইমাম বুখারি রহমতুল্লাহাদ একটা ঘরের ভিতরে দরজা বন্ধ আটকানো ওই জায়গায় আল্লাহ মারিয়াম আলাই সালাম রিজিক দিতেন বিভিন্ন প্রকারের ফল ফ্রুট ওই ওই ফলের এটা তুমি কোথা থেকে বাইলে কোন জায়গার থেকে তোমার কাছে সাথে সাথে যেটা জবাব দিছেন সেটা হলো তালাই আমাদেরকে দান করে যাকে চান আল্লাহ তাকে অনেক বেশি দেন যাকে চান আল্লাহ তাকে কম দেন অনেক সময় এমনও হয় যে তার ওই রিজিকের জন্য সে যে পন্থা অবলম্বন করেছে সেটা মাধ্যমকে বেছে নিয়েছে মাধ্যমটা খুব স্বল্প কিন্তু রিজিক আল্লাহ আবার অনেক সময় এরকম হয় যে মাধ্যমটা অনেক বড় কিন্তু আল্লাহ তালা তার মধ্যে অনেক কম রিজিক দান করে উদাহরণস্বরূপ একটা ব্যবসা শুরু করছে ছোট্ট ব্যবসা কিন্তু আল্লাহ তালা তার মধ্যে এমন বরকত দিছেন বেশি কামাই হবে এজন্য জন্য আসবাব সবককে ওই উপকরণ সে বড় আকারে নিছে বড় আকারে নেওয়ার পরে আল্লাহ আল্লাহ উনি ওইটার মধ্যে কমাই নিয়েছেন এমন না যে আসবাব উপকরণ বড় হলে উপকরণ বেশি হলে তার মধ্যে বেশি আসবে এটা জরুরি না বরঞ্চ রিজিক আল্লাহ দিবেন উপকরণ বড় হইল বেশি হইলো তার মধ্যে কম দিতে পারেন উপকরণটা ছোট হইলো তার মধ্যে আজকাল আল্লাহ তালা রিজিক বেশি দিতে পারে। কেননা রিজিক কার হাতে আল্লাহ হাতে মোহারাম দোস্ত এরপরে উনি বলেন যে ইমাম আউজ রহমতুল্লাহ আনে ওনার মজলিসে বসে গেলেন শুনতেছেন এই আয়াতের তফসিল চলতেছে ব্যাখ্যা বিশ্লেষণ চলতেছে ছিল এটাকে এনে জবাই করে সবাইকে খাওয়াই দিলেন করে সবাইকে খাওয়াই দিলেন এরপর এক বছর অতিক্রম হয়ে গেছে আল্লাহ লাভ কি এটা আমি আল্লাহর জন্য খরচ করি আল্লাহ এর পরের বছর ওনাকে এত সম্পদ দান করেছেন এত মাল দিয়েছেন যে তার উপরে হস খরচ হয়ে গেছে ভিতরে আমি আমার আমি আমার খামাই দিছিলাম আল্লাহ ঋষিকের মালিক এত রিজিক আমাকে দিছেন এত এত লাভ আল্লাহালা আমাকে দান করেছেন আমার উপরে হস ফরত হয়ে গেছে আমি হস খে চলে আসি এখন বলেন যে আল্লাহ এর পরে কি বলছেন উনি বলেন যে তখন বললেন আল্লাহ এর পরে যে কথা বলতেছেন এটা হলো আল্লাহর কোসম যিনি জমিনের সৃষ্টি এইটাই করেন আল্লাহর কথাই আফ এই ব্যাপারে তোমরা কালাম করো আল্লাহ তালা বলছেন আসমানের রিজিক এটাই সত্য কথা এই ব্যাপারে তোমরা কালাম করো অনেকে আমরা অনেক কিছু বলি তাহলে এটা কেমনে হবে কেমনে বলতেছেন যে উনি এটা শোনার পরে উনি এটা শোনার পরে এত ভারাক্রান্ত হলেন ওনার দিনের মধ্যে এত ব্যাথা আসলো উনি বললেন হায় হায় মানুষের কি অবস্থা মানুষের কি অবস্থা যে মানুষ উপরে এত ভরসাহীন হয়ে গেছে আল্লাহর উপরে বিশ্বাস মানুষ এত হারায় ফেলছে যে আল্লাহ তারা আসমানের রিজিকের কথা বলছেন কিন্তু তারা বিশ্বাস করে না এই কথা ওনার জিলের মধ্যে এমন আসর করেছে মানুষ কেন কেন আল্লাহর উপর থেকে ভরসা হারায় ফেললো কি জন্য মানুষের ভরসা আল্লাহর উপর থেকে হটে গেল মানুষ কেন এমন হয়ে গেল এই দুঃখে উনি এই কথা চিন্তা করে বেহুশ হয়ে এরপরে পড়ে মারাই গেছে রসুল্লা রে হক রকি কব তু হক হেদে হক হ রসুল हम হ্যা জরুর আসমে শক নই जिंदा करने করা है. এই জন্য রসুল কথা বলছেন বানানো জাহান্নাম সত্য এবং মৃত্যুর পরে আল্লাহর সামনে উঠতে হবে এই কথাও সত্য আল্লাহ তালার দিন সত্য এই কথাটা আমাদের দিলের মধ্যে বসাইতে হবে হার মুখে এক মারা রাহুল والله ما لا تعلمون والله لو تعلمون ما علم نظحتم قليلا ولا بكيت كثيرا وما تذقتم بالنساء على الفروش ولا قررتم من السوداد تجرون الى الله تجرون الى الله رسول الله وكرمه فرما وديجو ما ذكراهو تم नही देख रहे वो কসম যো মে জানতা তুমে বহ হাস বহা রো সহরাও নিকল যাতে দিবান পুকার কর তুম রুখে নিকল যা होगा क्या होने वाला है यह yeah. মরনে মারা হল হোসে মেরে পেশি না হ্যাঁ ফারমা আমি যা জানি সেটা তোমরা জানো না আমার সামনে যেটা আছে সেটা তোমার সামনে নাই আমার ইলিমের মধ্যে যেটা আছে সেটা তোমার ইলিমের মধ্যে নাই আমার ইলিমে যা আছে তা যদি তুমি জানতে আমি যেটা দেখি সেটা যদি জানতে তাহলে আর তোমরা ঠিকানার উপরে টিভিদেরকে নিয়ে আনন্দ ভূর্তি করতে পারতো না তোমার সামনে যদি আমি যে সমস্ত জিনিসগুলো দেখতেছি এইটা যদি তোমার সামনে থাকতো তাহলে তুমি জঙ্গলের দিকে দৌড় দিয়ে চলে যেচ্ছো দুনিয়ার সব কিছুকে ফেলে রেখে দুনিয়ার সব কিছুকে ছেড়ে দিয়ে তুমি জঙ্গলের দিকে চলে যেতে তুমি बेहोश হয়ে যাইতে তুমি পাগল دیwana হয়ে যাইতে मेरे मोहतरम दोस्तो बुजुर्गो ऐজন্য मेहमान ये কথা बोलते थे कि हमारे जो अवस्था हमारा जो এখন जो अवस्था के अंदर आसी কম ই আল্লাহ সব তালাম আহম্মদ রসুল ভেজা কেসে সার সার ইসানিয়ত আল্লাহ তো মকসদকে ব্যায় হ্যা কে ইনসানিয়াম খতরনাক আসার মোহাম্ম মেরে আপ কে কে কেসে আম্লাহ কে সাথে তালুকনাক के सामने আপনার वाला है वो सब ने हम पास हो गए कामयाब हो गए मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जिंदगी के अंदर देखते हैं सारे अंबिया अलैहि अस्सलात व सलाम जो अल्लाह के दीन के लिए डराया गया है और किसी का अब नहीं डराया गया कितना मुझे তকলি পৌঁছা গিয়া হাজ তো তকিফ নে পৌঁছা গিয়া কবে के মাঝারা হ্যাঁ জানতে হার বার স্থস রাখার কবি উজড়া রক্ষে যা রে जा रहा है পথর মারা कैसे হালী जो आने পর इंसानियत है দিয়ে গিয়া সারে কেহনত কি আসানিয়ান জহন্নম কে বছ में ওখর हो जाए کو اس درد و غم کو لے کر سارے قربانیاں برداشت کر کے নিকল গেমে নিভা মে মোহার বুজুগো মেহমানে কষ্ট ওনারা বরদাস্ত করছেন মোহাম্মদুর রসুল্লাহ আলাই আমাদের নবী সবচেয়ে দামি নবী वाला सब चे मर्जदा वाला नबी अल्लाहर सब चाहे प्रिय हबीब सलमुन के मध्य सारा आलम फैलान प्रचार प्रसार करबी कष्ट देवे पूर्वर समस्त नबी देर कष्ट कष्ट बसि পূর্বের সমস্ত নবীদেরকে যত কষ্ট দেওয়া হয়েছে এই দিনের ব্যাপারে কিন্তু মহাতারামাক্ল আলিহিম কোনো কিছুতে খ্যান্ত হন নাই এত কোরবানি দিয়েছেন এত কষ্ট উঠাইছেন পেটে পাথর ভেঁদেছেন शर मशात मटी निक्षेप रकम कष्ट अल्लाह रसुल्लाम कर पथर भावे नड़ी बुरी माथारापा दे ছর পর্যন্ত আল্লাহ রসুল এই কষ্ট করবান করেছেন আর এরপরে সাহাবাহাম রাজি আল্লাহ মাহিন ওই রকম দিনের জন্য নবীর ওই কষ্ট নিজেরা বরদাস্ত করে নিছেন নী যেমন ভাবে কষ্ট করেছেন সাহাবিরা এর চেয়ে বেশি কষ্ট করেছেন ওই রকম কষ্ট করেছেন করে করে সারা দুনিয়ার মধ্যে নিজেদের কবরকে কবর কে পেশ করে গেছেন সাহাবাহর শুধু আরবের মধ্যে ছিল কিন্তু সাহাবিদের কবর সারা দুনিয়ার মধ্যে ছড়ায় গেছে এই জন্য দস্ত আজকে আমাদের জন্য এই চিন্তা করা দরকার আমাদের এইটাই হওয়া উচিত দিনকে জিন্দা করার জন্য আমি হার কি কষ্টো কুর্ করার জন্য আমাকে তৈরি সিন কেসে জিন্দা যায় জিন্দি রসুল্লা গে লি কাপা হল সাই উম उम्मत উমত দারি ল সারে আর্ম তিয়া বেটা নই হিনেটে হ্যাঁ মদিনা মতনাগে নমাজ আজ ভাই এসে নই কে আজ উন্নত एक তবক जो জানতে নমাজ রোজা কিয়া কবি পড়া কবি নাই দিন চায়ন বড় যায়গিগা সারে আলমে পেল যায় লোক নমাজ কবি পড়া কবি নাই পড়া নাম আইডেন্ড মে ল হা মুসল এক তবকা দূসরা তবকা মুসলমানো কাজ উন্নত কাহ है कभी पड़ा, कभी नहीं। শাম তক শাম সেবা উঠতেই আলহামদুলিল্লাহ মসজিদ মেয়ে যায় সারা দোয়াও কেমন বেহর তেহতর তরিকে সারা তহজিৎ গুজার সদকা নসলি ও সারা দে রসজিদ মে যা बहुत স্নকে বহু से नमाज নমাজ वाला है ফ ঘর আসার বহত है। খাওয়া दुकान या जमीन নিকল কারোজুট ভাই বহু আচ্ছা হ্যাঁ বহু আচ্ছা আলাপ হা বহাতে बहुत হুকানো কাম জা से বহত रहे আহ জিন্দি কাজ এসে উড়া হ্যাঁ আল্লাহ পায় কেসে কেসে চলে গে মিনিট রোকা রাত হজুর সল্লাম বেটি বীমার হসমান রাজা জ ব্রদর সে পারে মেরে আগের মৌ আশো মেড বারুকে আগে যা তুমারা वहां मुझे ও कर दो তুর্কি পস্তিমেবাই অন কে জিনিস হরকতার বগর অগমি নাই ফলে আমার জিন্দি মেয়ে সকল তো নই চল সেরে মোহতরম বুজুর্গো মেহমান পাত বলতে যে ভাই एक একদম খেয়াল করে সু আমাদের জীবনের উদ্দেশ্য কী আমাদের জীবনের উদ্দেশ্য কী হওয়া দরকার আমরা কি করতেছি আমাদের এই মেহনত এই মুজাহাদা এই কষ্ট করবানি আমাদের মাকসাদ কি বলে যে মানুষ তো অনেক প্রকার আল্লাহ আল্লাহ আমাদেরকে কেন বাসাই করেছেন আল্লাহ তালা বলছেন তাবাকুম তোমাদেরকে আমি তোমাদেরকে আমি নির্বাচিত করেছি তোমাদেরকে আমি চয়ন করেছি তোমাদেরকে আমি আমার করার আমি একমাত্রের মেহনত কে উঠানে তুমি দিনের মেহনত করেন হবা কেন আসরের মাঠে এই উম্মত কে অন্য অন্য সমস্ত নবীদের পেশ করা হবে উনি বলেন যে সাক্ষী যদি মজবুত না হয় সাক্ষী যদি সত্যবাদী না হয় সাক্ষী যদি ন্যায় পড়ায়ণ না হয় তাহলে দুনিয়াতেও তার সাক্ষী গ্রহণ করা হয় না এই আমাদের আদেল হওয়া লাগবে আল্লাহর হুকুমকে আল্লাহ এরপরে আমাদের মানুষের মধ্যে তিন তত্তা তিন তিন প্রকারের মানুষ দুনিয়ার মধ্যে আছে দেখেন এক প্রকারের মানুষ তো হল সে নামাজ কালাম পড়ে না रोजा रखे ना हज करना जो घर लोकटार द्वारा सारा दुनिया मध्य दिन जिंदा लोकटार द्वारा तो दुनिया से दिन जिंदा क्या क्यों মুসলমান মুসলমানের খাতা থেকে তো তার নাম কাটা যাবে না তাহলে দিন কি দিয়ে জিন্দা হবে কার দ্বারাই জিন্দা হবে আরেকজন মানুষ উনি এটা খুব তারিফ করলেন যে আর মানুষ তার টুপি তার দাড়ি তার জামা তার লেবাস পোশাক সব সুন্নতের উপরে তার প্রত্যেকটাকে সুন্নত অনুযায়ী তার চলা ফেরাটাও সুন্নত অনুযায়ী সে একদম আল্লাহ রসুলের তরিকার মধ্যেই চলে তার মোহামেলা খুব সুন্দর তার বাজার খুব সুন্দর তার ব্যবসা খুব সুন্দর আবল নিয়ে সে আবার ঘরের মধ্যে ফেরে আর ঘুমায় পড়ে বলেন এই লোকটার দ্বারা কি দিন জিন্দা হবে এই লোকটা তো সে তার জিন্দিগিতে তার জিন্দেগিটা তো একেবারে ফুলের মতন জীবন তার জীবনটাই আসলে একটা জীবন এই ব্যক্তির জীবনের মতন আর কোন জীবনই হতে পারে না এই ব্যক্তির জীবনের মধ্যে সফল কাজে আল্লাহর হুকুম তবে কাটায় দিতে বলতে গেলে এই ব্যক্তি সবচেয়ে বড় হ্যাঁ জিন্দগির মজা উপভোগকারী কিন্তু মেহমান বলেন যে ভাই এই লোকটার দ্বারাই কিন্তু জিন জিন্দা হবে দৌড়ায় না দিনকে নিয়ে সে ফিরে না দিনকে নিয়ে সে মানুষের কাছে যায় না এই জন্য এই লোকটার দ্বারা দিন জিন্দা হবে না দিন তো হবে ওই সমস্ত লোকের দ্বারায় থেকে নেওয়ার পরে आराफर मैदान अल्लाहारिम्मादारी सारा दुनिया मत छाई पड़ोबाइक की बुढ़ा कि जवान जे जे अवस्थाई अवस्था रास्ते बेर তোমরা যাও এই কথা বলতে বলতে দুনির মেহনত করতেছেন আর সারা দুনিয়ার মধ্যে কবরকে কে বানাইছেন এই জন্য দোস্ত এইটা হলো আমাদের नकल हरकत के আমরা যদি আমাদের জিন্দগি তো নিয়েছি তাহলে কোনো দিন অন্য কোনো কোনো কোনো দিন ছড়াবে আহ আদম্ জিম্মদারি হ্যাঁ এখন কি নবী আসবে না ভাই मानुषारा दिन दूरे तरह दिन पोचावे और ऐसे जमीने जोलाह के नाम लेने के लिए उनके कपर নাম কনারা সব সারে সাহাবো কেক আমার সামনে মহবুজ করবাশা রসুল রেবর কব জি পৌঁছা তো রসুল ইত্যাদি খুশ হিসা খুশ হুম বেপর মে কি খুশ বের ভেজ রাহী কেসে समझ आ गया था যায় সাহাবাহিনা আল্লাহ मुझे রসুল্লা ঘর আফর রক রসুল্লাহ পে থাকে उसके बीवी पूछने लगी या रसूल अल्लाह क्या खबर है तो रसूल अल्लाह ने फरमाया बहुत रूपड़ा रसूल अल्लाह हो गया उस जान रहे है कि एक एक एक इसका घर हो रहा है लेकिन उम्मत का घर कैसे हो जाए उम्मत कैसे दुनिया आखिरत में कामयाब हो जाए उसके सामने ये बात है और याफर रसूल अल्लाह अब्दुल रहमान রসুল সাহা বহু আসা মোহা সারা বাপ ভাই চা সব আয়া মে গুলি করতে নাই যাউন মোহাম্মদ রসুলা ও বার বারো সুনা बहुत রসুল करते রসুল और মোহত করতে ফার্মাতে ইন হব রসুল রসুল के के क्या क्या, क्या कि पक्का हुआ মজুর পকা সারে হাল মে পেয়ে गया... मैं छोटा सा है के कर रहे हैं कोई अपने মদিনে कोई अपने বানজিজা হ্যাঁ চড় গা দেখি ফারমা রসুল পৌঁছা তো মে পথর উতার কর से রসুল্লা মে আজ হ্যাঁ রসুল্লাহ চেহারে মুখে আজর মুসুল্লা সাহ্মকে জারি হে गया দেখা তো মে সমান প্যার তো মে চিখ কর চিল্লা রোনে লার রসুল্লাহ মো পেলে মর চুকে আগে বাপ ভাই করসুল্লাহ মেরে সাথ রো রা ও মুরমা কে বেশির রাজি নই হ্যাঁ বাপ বান যা আয়শা আপ বান যায় রসুল্লাহ মে রাজি হ্যাঁ রসুল্লা অকবরকে আবাজে है, दीन है हुरा, हुरा और यह দিন हमेशा, মহফুজা সারে আলমে ফে কোরবানি সাহাবীন পৌঁছান রাজামী কে ওলানো করিয়া আর <mere> গেছে আইবারের যুদ্ধে সাইবার ফাঁকার খবর সংবাদ খুশি আল্লাহ রসুল খুশি খুব খুশি কিন্তু রসুল সালিবাসাল্লাম বলতেছেন যা যাও তুমি আল্লাহর আল্লাহর রাস্তায় বের হয়ে যাও যা পর রাজি আল্লাহন আল্লাহ রাস্তায় বের হয়ে গেছেন আর ওইখানে যে আল্লাহর রাস্তায় দিনকে জিন্দা করার জন্য জন্য সারা দুনিয়াতে দিনকে বুলন্দ করার জন্য আবদুল্লাহ এই তিন বাচ্চা এই সব বাচ্চা গুলো এখন হয়ে গেছে হুজুর সাল্লু আলহিমার কাছে এসে কানতেছে আর চোখের পানি রাস্তায় রসুল হয়ে গেছে নিজের ঘর কে ঘরকে বরবাদ করে দিতে ঘর এক ঘরের বাচ্চাদেরকে এদিন বানায় সাহাবিরা দিনকে সারা দুনিয়ার মধ্যে চমকাইছেন ছোট বাচ্চা ওনার আব্বা ওনার আম্মা আগেই ইন্তকাল হয়ে গেছিল ওনার আম্মা ছিল না ছোট বাচ্চা বসি রাজি আল্লাহ নিজের জানকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিচ্ছেন শহীদ হয়ে গেছেন এখন সবাই যখন আল্লাহ রাস্তা থেকে ফিরে আসতেছে ময়দান থেকে ফিরে আসতেছে বসি রাজি আল্লাহ খুশিতে দৌড়াইতে দৌড়াইতে হ্যাঁ ওই ময়দানের কাছে গিয়ে দাঁড়ায় আছে সবাই ফিরে আসতেছে এক এক করে সাহাবাহ রাম আসতেছে কিন্তু রে আল্লাহ আনহু ছোট বাচ্চা উনি দেখেন যে ওনার আব্বা আসতেছে না উনি তাড়াতাড়ি মনে করছে না পিছনে আছে একটা বড় পাথরের উপরে উঠে দাঁড়ায় গেছে একটা বড় পাথরের উপরে দাঁড়ায় ওনার আব্বাকে রসুল তুমি রসুল্লাহ রসুল্লাহ করো হুজুরের কাছে চেহারাটা ফিরাই নেওয়ার পর আবার উনি ঘুরে যেয়ে দিকে গিয়ে দাঁড়াইছেন আবার আল্লাহ রসুল চেহারা আর একদিকে নিছেন আবার এসে এদিক দাঁড়াইছে এইভাবে নিজেকে করার মেহনত ওই সাহাবি বললেন ছোট বাচ্চা বুঝতেছে না ইয়া রসুল কোথায় আমার আব্বা আমার আব্বা কই আল্লাহ রসুল বললেন রসিদ তুমি কি এই কথার উপরে খুশি না তুমি কি এই কথার উপরে সন্তুষ্ট না যে আমি মোহাম্মদুর রসুল তোমার আব্বা হবো আর এরপরে এটার উপরে খুশি বলে যে ইয়া রাহ্লাহ আমি ছোট ছোট একজন বাচ্চা ছোট একজন বাচ্চার দ্বারাই মেহনতের দ্বারাই পরিবহনের দ্বারাই ব্যবসা বাণিজ্য কে কমায় দিনের কাজকে আগায় নিয়ে দিনের কাজের জিম্মাদারি নিয়ে আমরা আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য সকলে তৈরি আসেনা ভাই ইনশাল সারা আরাম নিয়ে ভাই সারে আলমে যান চার মাইনা লো সিখনা সারা দুনিয়ার মধ্যে দিনকে জিন্দা করার জন্য আমরা সকলে নিয়ত করতেছি তোমা আমরা নিয়ত করি আমরা নিয়ত করিমিন যেখানে আসি এই কথার করি করিংসা আল্লাহ আমি দিনকে জিন্দা করার জন্য আমার জীবনের থেকে চার মাস সময় আমি আল্লাহর রাস্তায় লাগাই দিব কি বলে আমরা নিয়োগ করতে না সবাই